दया और नम्रतारा मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तरा शैशवे लालन करमेर कोई इसलाम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 কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এই সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আল্লাহ করি। রবুল আলমিন দিয়ে আমাদের জীবনের সমস্যার সমাধান করে দেন রব্বুল আলামিন আল্লাহ তাহলে কোরআন কে যেন আমাদের কেয়ামতের ময়দানে সুপারিশকারী বানিয়ে দেন আর এই কোরআন দিয়ে যেন আমাদের জীবনের পরিবর্তন হয় এই কোরআন দিয়ে যেন আমাদের সমাজের পরিবর্তন হয় এই কোরআন দিয়ে যেন এই দুনিয়ার পরিবর্তন হয় এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল আমাদের আলোচনা সুধিমণ্ডলী আজকে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনসা আল্লাহ বে তিল্লা ইজিনিল্লা সুরাত আয়াত নাম্বার নম্বর ৫৫ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা যেই আলোচনার মধ্যে বিষয়বস্তু হলো আল্লাহ মুমিন মুসলিমদেরকে ওয়াদা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমতার মালিক বানাবেন তারা চিরদিন থাকবে না আল্লাহ সুফান তাদের অবস্থানকে মজবুত করে দিবেন এই যে অবস্থা এবং সুন্দর অবস্থার মালিক আল্লাহ রব আলমিন তাদেরকে করবেন ক্ষমতা তাদেরকে দিবেন এই সম্পর্কে রবাহ আলমিন আল্লাহ সুফান আলোচনা করছেন এই আয়াতে এবং মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন কিভাবে হবে ইসলামের বিজয় কিভাবে হবে সে সম্পর্কে সারা মানুষকে হেদায়েত দিচ্ছে না ভালো হবে সুন্দর হবে আমরা নিজেরা কথা বলার আগে রব আলমিন আল্লাহ সুফায়ন হুয়া আলার কথা দিয়ে শুরু করি আর আল্লাহর কথার থেকে বড় ভালো কথা তো হতে পারে না আসদাকু আল্লাহর চেয়ে সত্যবাদী কথা বলার দিক থেকে আর কে হতে পারে না কে হতে পারে না কাজে আসুন আমরা প্রথমে তেলাওয়াত শুনে একটু ট্রান্সলেশন করি তর্জমা করি আর আমরা আলোচনা করে দেখি রব্বুল আলমিন আল্লাহ সুহান হুয়া তালে এখানে কী হেদায়ত দিয়েছেন আউজুবিল্লা সমিল্ রহমন রাহিদীন কোমামিল কবহম ذَلِكَ ওয়াদা করেছেন যারা ইমান এনেছে তাদেরকে আল্লাহ সুহানা হুয়াত আলা ওয়াদা করছেন আর যারা আমলে সালেহ করেছেন তাদেরকে ওয়াদা করছেন যারা ইমান এনেছে এবং خلیف اللہ তিনি তাদেরকেও ক্ষমতাবান করে দিয়েছিলেন খালিফা বানিয়েছিলেন অনুরূপভাবে ভাবে ইমানদারদেরকে এবং যারা আমলে সালে করেছেন তাদেরকে আল্লাহআ ক্ষমতার অধিকারী করবেন لَهُم الَّذِي عرضی محن دین کہ اللہ رب বিজয় দান করবেন নিচু থেকে উপরে আল্লাহরুল আলমিন উঠিয়ে ফেলবেন আর তাদেরকে নিরাপত্তা আল্লাহ করবেন। আর তাদের দায়িত্ব কি হবে আর তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর আমি আল্লাহর সঙ্গে তারা কাউকে শরিক করবে না এত কথা বলার পরেও আল্লাহ আলামিন বলছেন করবে করবে আল্লাহকে মানবে না তাদের কি হবে তারা হলো ফাশেক তারা দুশ্চরিত্র তারা খারাপ লোক সম্মানিত ভাই বোনেরা টেলিভিশনের পর্দায় যারা আমাদেরকে দেখছেন দেখুন আল্লাহ যে কথা বলেছেন সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহর কালাম হলো সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন আল্লাহ যা বলেছেন হুবহু বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই সেটা ঘটেছে ঘটছে भविष्य घटे समय की देखी जीवन अवस्था खूब भलो जाने अनेक दिन रात मजबूत है এবং আমাদের হে নবী আপনার আখেরাত আগের চেয়ে ভালো হবে আপনার পরটা আগের থেকে ভালো হবে আপনার আজকে আমাদের কামনা বাসনা চাওয়া মুমিন মুসলমানদের মুসলিম উম্মতের আগামী দিনটা যেন ভালো হয় আল্লাহ আলিয়ান আমাদের আজকের দিনকে গতকালের দিনে তুমি ভালো করে দাও আর আমাদের দিবেন। সামনের অবস্থাকে কে বেটার করে দিবেন এজন্যই জন্যই আল্লাহ সব তালা এখানে সুসংবাদ দিচ্ছেন তবে এই সুসংবাদ যদি আমরা পেতে চাই এবং এই সুসংবাদ যদি আমরা আমাদের জীবনে দেখতে চাই আর সুসংবাদের মধ্যে যা বলা হয়েছে তা যদি প্রাকটিক্যালি আমরা যদি সেটা ফিল করতে চাই প্রাকালি তাহলে আমাদের যা থাকতে হবে যে টার্মস এবং কন্ডিশন দেখেন এমনি এমনি কিন্তু আপনার মর্যাদা আসে না মানুষের মর্যাদা এমনি আসে না মর্যাদার জন্য প্রয়োজন হল সার্টিন কোয়ালিটি আপনাকে থাকতে হবে যদি কোয়ালিটি না থাকে আল্লাহ সু হ্যানা তালা রেসপেক্ট দেন না আরবিতে বলা হয়ে থাকে আপনি অর্জন করবেন আর যেই ব্যক্তি অনেক বড় মর্যাদা লাভ করতে চায় তাকে রাত জাগন করতে হয় রাত্রে জেগে থাকতে হয় রাত্রে সারা রাত ঘুমায় থাকলে তাহা নামাজও হয় না আবার রিসার্চ ওয়ার্ক হয় না সেজন্য আল্লাহর এই মর্যাদা যদি আমরা অর্জন করতে চাই আল্লাহর দেওয়া এই খেলাফত যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের ফান্ডামেন্টাল দুটো কোয়ালিটি আমাদের থাকতে হবে। ফান্ডামেন্টাল দুটো বিষয় আমাদের থাকতে হবে এই বিষয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ সুহায়না আমাদেরকে কোনো অবস্থাতেই এই খেলাফতের দায়িত্ব আমাদেরকে আল্লাহ রব আলমিন দিবেন না এই দুটো ফান্ডামেন্টাল এই দুটো কোয়ালিটিটা কি আল্লাহ আলামিন বলছেন আল্লাহ কিন্তু সবাইকে ওয়াদা করেন নাই আল্লাহ ওয়াদা করেছেন স্পেসিফিক মানুষকে এবং স্পেসিফিক মানুষেরা কারা আসুন আমরা আবার একটু কোরআনের আয়তের দিকে ফিরে যাই আল্লাহ কি বলেছেন তাহলে এক নম্বর ফান্ডামেন্টাল কোয়ালিটি হলো ইমান বিল্লাহ এক আল্লাহর উপরে আমরা ইমান আনি এক আল্লাহকে আমরা রব হিসাবে জানি এক আল্লাহকে আমাদের খাল এক রাজ এক মালিক হিসেবে আমরা জানি এক আল্লাহ আমাদেরকে জীবন দিতে পারেন জীবন নিতে পারেন বলে আমরা বিশ্বাস করি এক আল্লাহ করেছেন পৃথিবীকে পরিবর্তন করেন পৃথিবীকে চালান আর পৃথিবীকে ধ্বংস করে দিবেন এক আল্লাহ সবকিছু দেওয়ার এবং নেওয়ার মালিক হলেন তিনি কোন ক্ষতি অথবা নোকসান অথবা উপকার অথবা লাভের সবকিছুই রব্বুল আলামিন এক আল্লাহর থেকে হয় সেই এক আল্লাহর উপরে যারা আসল ইমান এনেছে মজবুত ইমানে এনেছে এবং ইমানের সাথে সাথে দ্বিতীয় ফান্ডামেন্টাল হলো কি তাহলে দুই নম্বর শর্ত হলো আরমান আনলেই কাজ হবে না শুধু ইমান ভালো ফলাফল দেয় না বরং ভালো ফলাফল পাওয়ার জন্য আমলে সলেহ থাকতে হবে এই জন্য আল্লাহ রবীন্দিন কোরআনের অগণিত অসংখ্য জায়গায় যেখানে আল্লাহ সুহানের কথা বলেছেন সাথে সাথে আল্লাহ রবীন্দিন সব জায়গাতেই বলেছেন কাজে তাহলে আল্লাহর ওয়াদা পূরণের জন্য দুটো ফান্ডামেন্টাল কোয়ালিটি একটা হলো ইমান আর একটা হল আমলে ইনশা আল্লাহ তাহলে আল্লাহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়াবার জগতের চালন ইসলাম তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহ কে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এই জীবন তারপরে মৃত্যু जगत सफलता देखिया शुक्रवार विंगलेश भारत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 विश्वजहान परिचालनारे सुंदर एक जदि विधान नए तो धंस जो अनिवार्य शेख सैफुद्दीन तुन् आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित कितब बुलुउुल माराम मीन आदिल्ला तिलहकाम मध्यमे दर्शे हदीसर सुव्यवस्था करकल के শোনার এবং জানার জন্যে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন আবার সবাইকে خلافت اللہ سب تربی اللہ تعالی, تعالی خلیفا بنابی بنا بولتے کی بوجھانا سب যে রবাহ আলমিন সর্বপ্রথম যখন সাইদুল আহ আলী সালামকে সৃষ্টি করতে চেয়েছেন তখন আল্লাহ কথা বলেছেন সে আয়াতের মধ্যে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব রবুল আলমিন আল্লাহ বললেন যে আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করবো করা জানা যায় রব আলামিন। আমরা মানুষদেরকে খলিফা বানাইছেন পৃথিবীতে আমাদের সমাজে এমন একটা ই হয়েছে আমরা খলিফা বলি হলো যারা দর্জির কাজ করে টেইলারিং মাস্টার যারা তাদেরকে আমরা বলি খলিফা নিল্লা দেখেন খলিফার মর্যাদা কত কমানো হয়েছে কারণ যারা টেইলার মাস্টার দর্জির কাজ যারা করে এটা তো অদেখা লাভ করে কথা ঠিক রাখতে পারে না তাদেরকে আমরা খলিফা নাম দিয়েছি এটা খুবই দুর্ভাগ্যজনক আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে এটা সুন্দর হয়নি কারণ টেইলার মাস্টার দর্জিতে তো আলাদা নাম আছে এদেরকে খলিফা পালাটা ঠিক হয়নি কিন্তু খলিফা অনেক বড়ো জিনিস অনেক বড় জিনিস হলো খলিফা এই খলিফাটা কি যা খুশি তাই করবো এই জন্য কিন্তু আল্লাহ রবীন্দ্রাই আল্লাহর এই জন্য তৈরি করেছেন যে পৃথিবীতে আমরা থাকব পৃথিবীতে আমরা বসবাস করবো আর আল্লাহর যেভাবে আমাদেরকে চলতে বলেছেন যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেভাবেই আমরা করব। আর আল্লাহ তৃথিবীতে তো আমাদেরকে এমনি এমনি খালি খালি যেমন গরু বাসুর আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্লা আলমিন অন্য প্রাণী জগৎ সৃষ্টি করেছেন মানুষদেরকে সে রকম সৃষ্টি করেন নাই তোমরা কি মনে করে নিয়েছ যে পৃথিবীতে তোমাদেরকে নির্দিষ্ট একটা কারণে নির্দিষ্ট একটা রিজনে আল্লাহ রব আল সৃষ্টি করেছেন আমাদের থেকে আমাদের জান এবং আমাদের মাল জান্নাতের বিনিময়ে রব আলমিন আল্লাহ কিনে নিয়েছেন সুবাহ আল্লাহ এবং সুরা তে বাস নাম্বার হান্ড্রেড আল্লাহ রব আলমিন এখানে কনফার্ম করেছেন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 নিশ্চই আল্লাহ তাহলে আপনি হলেন বিক্রেতা আমি হলাম বিক্রেতা ক্রেতাকে আল্লাহ আল্লাহ হলেন আমাদের ক্রেতা কি কিনলেন এইটা জিনিসটা কি মেটেরিয়ালটা কি আমওয়ালহুম ওয়ানফুসাহুম আমওয়াল বা আনফুস আফমার জানিবান মাল এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন আমরা পৃথিবীতে বেচা কিনা করি টাকা দেই আমরা পয়সা দেই পাউন্ড দেই রুপি দেই অথবা আমরা ডলার দেই অথবা কার্ড দিয়ে আমরা পে করি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কত কিছু আমাদের থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিসের টাকার চেয়ে বড় ডলারের চেয়ে বড় চেয়ে বড় আপনার আর জান্নাত অনেক বড় জিনিস সুভান এক এক মধ্যে রসুল সাল আলহ্লাম বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ যেই জিনিসের বিনিময় যেই বেসাতির বিনিময় তোমাদের কিনে নিচ্ছেন সেটা হলো জান্নাত তাহলে এই জান্নাত জান্নাতের বিনিময়ে আল্লাহ আপনার জান এবং মালকে কিনে নিচ্ছেন দেখেন যদি আমরা কোনো কোম্পানি থেকে কোনো জিনিস যদি আমরা কিনে আনি এবং কেনার পরে কোম্পানিকে বলি তোমাদের স্টোর এক বছর ইন্টারফেয়ার করে এটা করতেই পারবে না নেভার এবার দ্যাট উইল বিশেষ কোনো জিনিস সেল করে দেন সেল করে দেওয়ার পরে এখানে আপনার কোনো অপশন থাকে না আপনি বলবেন এটা নিজের জিনিস তো না পরের জিনিস আমার কাছে আমানত আছে তাহলে আমি আমানতের খেয়ানত করবো না আল্লাহ সুভায়ন হুয়া খুব সুন্দর করে আমাদের খালিফা যে আল্লাহ সুভায়ন হুয়াত আমাদেরকে খেলাফতি দিয়েছেন সেজন্য আমরা হলাম খলিফা একটা অর্থ খালিফা খালিফার দ্বিতীয় অর্থ হলো এটা যে আর মানুষদের আরম হলেন আবু বকরের আবু বকর হলেন আল্লাহ নবীর খলিফা যিনি পরে আসেন তাকেও খলিফা বলা হয় তাদেরকে খলিফা বলা হয় জিনদেরকে আল্লাহ আগে সৃষ্টি করলেন পৃথিবীতে বসবাস করার জন্য তাদেরকে দিলেন তারা ফাঁতনা ফসাদ করলো ঝাটি করলো আল্লাহ তাদেরকে উৎখাত করে মানুষদেরকে সৃষ্টি করলেন এই অর্থেও অনেক সময় মানুষদেরকে খলিফা বলা হয় তাহলে সম্মানিত ভাই বোনেরা আমাদের এই আলোচনায় আমরা আজকে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা মূলত খলিফা হয়ে পৃথিবীতে এসেছি এবং এই খেলাপথের দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদাকে আল্লাহরবুল্লা আলমিন পূরণ করবেন ইনশাআল্লাহ আবারও খুব তাড়াতাড়ি এই কোরআনের প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহাত আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআ ব্যাংক সাতচল্লিশ पांड अकांट नम्बर 0111 32 308 आइबान GB49-ARAY-3008-3008-3233 सौर्ट कोड 30808-3 स्वेफ्ट BIC कोड A-R-A-Y GB222 टाका पाथे आमादेर इमेल करून support at peace tv.tv peace tv, tv. मनुवतर समधान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 ইসলামিক মূল্যবোধ এটা শাস্ত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান रविवार और शनिवार रत साढ़े दस टाय दस टे भारत पीस टी बांगल् दटेजी दाई अफ इ